আলহামদুল্লাহুলিহ আহমাহিমাহ রাহিম আমরা গত পূর্বে বলেছিলাম যে আমাদের আল্লা প্রতি আকুলতা নেই এবং না থাকার কারণে আমাদের এবাদত বন্দি এবং অন্যান্য আল্লাহর ভালো কাজ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো করতে আমাদের অন্তর থেকে আকুলতা তৈরি হয় না তো আজকে আমরা ইশা আল্লাহ কিছু কথা বলবো কিভাবে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করা যায় আল্লাহ তাল্লার প্রতি আমাদের মনের ভেতরে এক ব্যাকুলতা তৈরি করা যায় যেগুলো আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে এবাদতের পথে গিয়ে যেতে এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কার্যক্রমের দিকে কাজকর্মের দিকে আমলের দিকে গিয়ে যেতে সর্বপ্রথম যে বিষয়টা আমরা এই দৃষ্টিকোণ থেকে নজরে আনতে চাই তা হল ওর কারিমের তেলাওয়াতিমের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের মনকে প্রভাবিত করে আমরা একটু চিন্তা করে দেখতে পারি যে দেখুন আল্লাহ রব্বুল আলামিনের কালাম এটা তার কথা তার কালাম এটা আল্লাহর এটা আল্লাহর আলমিনের কালামের যে কত গভীর এবং প্রভাব গভীর প্রভাব মানুষের উপরে পড়ে এর অনেক উদাহরণ আছে অনেকে ইভেন কোরআনের অর্থ না বুঝেও কোরআনের যে কোরআনের যে ধরন কোরআনের যে এর যে সুর এর যে কথা এর যে বাক্য এগুলো মানুষের অন্তরের উপরে অর্থ না বুঝার পরেও মানুষের উপরে প্রভাব পড়ে এবং সৈয়দ কুতুব রাহেমাল্লা উনি ওনার একটা জীবনের ঘটনা বলেছিলেন যে উনি যখন এক দেশ থেকে এক দেশে যাচ্ছিলেন জাহাজে ওনারা যখন তেলাওয়াত করছিলেন তখন একজন বিধর্মী মহিলা উনি তাদের তেলাওয়াত শুনছিলেন এবং সালাতের পরে ওনাদেরকে জিজ্ঞেস করছিলেন যে এইগুলো কি তোমরা তেলাওয়াত করছিলে যাকে কিছুতে কাছে মনে হয়নি এটা কোন মানুষের কথা বা কোন কিছু এবং এটা ব্যাপকভাবে ওনার মনের উপর প্রভাব ফেলেছে এবং উনি জানতে চেয়েছেন এগুলো কি তো কোরআনের কোরআন তেলাওয়াতের প্রভাব অন্তরের উপর ব্যাপকভাবে পড়ে প্রথমত আমরা যেটা চেষ্টা করব সেটা হল কোরআন তেলাওয়াত করব। দ্বিতীয়ত আমরা যেটা চেষ্টা করব সেটা হল কোরআনের মর্মার্থ কোরআনের যে অর্থ এটা অনুভাবন করার চেষ্টা করব তৃতীয়ত আমরা চেষ্টা করব কোরআন এর তাফসির জন্য যেন কোরআনের যে গভীর যে অর্থগুলো মুফাসরিনাম ওনারা উপলব্ধি করেছেন সাহাবায়ক রাম উপলব্ধি করেছেন রাসুল সাল্লাসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাগুলো আমরা যেন উপলব্ধি করতে পারি এটা করতে পারলে ইনশাল্লাহ আমরা কোরআন দ্বারা প্রভাবিত হতে পারবো এবং আমরা আল্লাবুল আলমিনের পথের দিকে তার নৈকট্য লাভের দিকে এগিয়ে যাওয়ার পথে আমরা একটু অগ্রণী হতে পারব ইশা দ্বিতীয় যে বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার সেটা হল যে যারা আল্লাহরব্বুল আলমিনের পথে চলে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের সংস্রব নেওয়া তাদের সান্নিধ্যে থাকা এবং তাদের সার্কেলের ভিতরে থাকা তাদের সাথে ওঠা বসা করা তাদের সাথে চলা কারণ হলো যে আল্লাহ রবুল আলমিনের স্মরণের জন্য তাদের সংস্পর্শে থাকাই সর্বোত্তম যারা যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয় এবং রসুল সাল্লা সাল্লাম বলেছেন তুমি এমন মানুষকে হাদিসের ভাস্যর মর্মার্থটা এরকম যে এমন মানুষকে বন্ধু গ্রহণ করা উচিত যাকে দেখলে আল্লাহর কথা শরণ হয় কিন্তু আমরা দেখা যায় যে আমরা আমাদের সারাউন্ডিংস আমাদের ফ্রেন্ডস সার্কেলস আমাদের इन्स्टीट्यूशन शिक्षा प्रतिष्ठान चाकी कर्म क्षेत्र सकल परेशम शुद्ध दुनिया मुखी हम सबकिन दिखे अभिमुखी हम दुनिया दिखे आकांक्षा बाढ़ दुनिया दिखे भल्दी एग्लैन एम বন্ধুদের সাথে থাকতে পারি এমন মানুষদের সাথে থাকতে পারি যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাহলেও আমরা খুবই ইফেক্টিভলি আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে স্থাপন করতে পারব ইনশাল একটা আয়াত আল্লাবুল্লা আলমিন কোরআনুল করিমে বলেছেন সেটা আমরা মনে করতে চাই যে তালা বলেছেন লাগাল না কলবাহু আং দিক্রি না যে তুমি তাদের অনুসরণ করো महफिल हम कथ बार्ता हम बक्तार आलोचना शेषे सोभान अल्लाह अकबर तक बीरधन हल्ला शुद्ध मुखर कथा যার মুখে তোমার আল্লাহ স্মরণ আছে তার সাথে যাও এটা কিন্তু বলেননি আল্লাহ তালা বলেছেন যার অন্তরকে সে উদাসীন করেনি সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে যে আমরা মুখ দিয়ে বলি কিন্তু আমাদের অন্তর আসলে কোথায় থাকে এটা আমাদের যাচাই করে দেখা উচিত আমরা যখন কোরআন তেলাওয়াত করি অনেক সময় দেখা যায় হর হর করে পড়ে যাচ্ছি সুরার পর সুরা পড়ে যাচ্ছি কিন্তু আমার অন্তর অন্যত্র পড়ে আছে আমরা সালাতের ভিতরে দাঁড়িয়েছি কিন্তু আমাদের অন্তর অন্যত্র পড়ে আছে আমরা হয়তো কারো তেলাওয়াত শুনছি সোভায়ন আল্লাহ বলছি কিন্তু আমাদের অন্তর সেখানে নেই এই আমাদের মূলত যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখবো যে আমাদের অন্তরের অবস্থাটা কি অন্তর এবাদতের সাথে আছে কিনা অন্তরের ভিতর আল্লাহ স্মরণ আছে কিনা কারণ এটা যদি না থাকে শুধু মুখের কথা শুধু মুখের সোভায়ন আল্লাহ কিংবা মুখের পড়া এইটা ততক্ষণ পর্যন্ত ভ্যালু অ্যাড করবে না যতক্ষণ পর্যন্ত না সেই কথার সাথে সেই বাক্যের সাথে সেই কাজের সাথে আমাদের অন্তরের থাকবে। আমরা সাহাবায়ক আমাজুল্লাহ তাল আনমুজমাইন ওনাদের জীবনে যদি আমরা দেখি যে ওনারা কোরআনের সাথে কেমন সম্পর্ক স্থাপন করেছিলেন কোরআন তেলাওয়াত করলে ওনাদের ফিলিং কেমন হতো রাহুল একজন সাহাবি ছিলেন যখন কোরআন আয়াত অবতীর্ণ হল কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে যে আল্লাহ তাকে এর অনেক গুণ বাড়িয়ে দিবেন অনেক গুণ বেশি করে আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন যখন এই আয়াত তিনি তেলাওয়াত করলেন তখন তিনি অনেক ধনী মানুষ ছিলেন তার অনেক বড় বড় खेजूर तो निजे बाड़ी छोड़ने सब चे बत खेज आय तेलावत कर ली रसुल्ला सल्लाम्ला धार चाचन लोन चाचन हासाना चाचन हाँ आल्लासोल्लाम के बल्ले আমার এই সবচেয়ে উত্তম বাগানটা সবচেয়ে প্রিয় বাগানটা এটা আমি আল্লাহ তাল পথে দান করে দিলাম এবং উনি আসলেন এবং ওনার ওনার যেখানে বসত বাড়ি ছিল ওখান থেকে ওনার ফ্যামিলি সবকিছু প্যাক করে নিয়ে বাগান থেকে বেরিয়ে গেলেন আল্লাহ পথে দিয়ে দিলেন এইভাবে কোরআন এর কথা প্রভাবিত করত আমরা জানি সুরা বাকারার শেষের দিকে একটি আয়াত রয়েছে আল্লাহ তালা যেখানে বলেছেন তোমরা মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ করো কিংবা কোন কিছু গোপন রাখো আল্লাহ তোমাদের হিসেব নেবেন ছুরি এই আয়াত যখন অবতীর্ণ হয় কত কথা কত খারাপ চিন্তা আসে কত দুনিয়ামুখীতা আসে কত কিছুই আসে অন্তরে এগুলো যদি আল্লাহ নেন তাহলে আমাদের কি অবস্থা হবে তারা দৌড়ে রসুল্লাহ সাল আল সাল্লামের কাছে আসলেন যে ইয়া আল্লাহ তাল্লাহ তো বলছেন এমন कथा कारो मुखे प्रकाश करी कि हिसाब से कत कथा कत कथा कत खराब है परवर्ती अंश लायकल्लीफुल्ल हफान इल्लाउस आज आल्ला मानसू चपीए दिन ने सामर्थ्य नहीं सूतर एक आयात सुनले प्रभावित हवा একটি আয়াত শুনলে সেটাকে অন্তর থেকে গ্রহণ করা এইটা যখন হবে তখন আমরা ইশা আল্লাহ আমাদেরকে প্রভাবিত করবে এবং আমরা আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য আরো অগ্রণী হতে পারব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে এ বিষয়ে আরো কিছু কথা বলব আল্লাহ তালা আমাদেরকে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো রাখুন আমিনালামালিকুম রাহি رمضان في مناسك مهدية